পরে গদ্রধাকারী আব্দুল্লা থেকে পুলিশ নিয়েছিলেন আজকে উনি উত্তরা সাত নম্বর সেক্টরের পার্ক মধ্যে ডুমার জন্ম দিয়েছেন আগে আমল যদি করতে চাই তাও অনেক খোরাক আছে এক এক হাতিস করেছিলাম এখন কথা বললে আশা করি আমি তো চাই আরেকদিন বয়ান করজরত বয়ান করতে বলতেন কাউকে বয়ান করতে বলতেন সাধারণত একবার একম বয়ান করছিলেন মাঝবার পিছনে বসে বসলেন সোনার জন্য ওনার একটু সংকোচ হচ্ছে বলছেন আপনার বিয়ে থাকানো কি খুব ভালো ক্ষেত্রে এটা আমাদের বড় অসুবিধা হয়ে যায় বড় কোনো মুরগি আছেন কথা স্বাভাবিকভাবে বলতে পারেন কারণেই কথা স্বাভাবিক ভাবে আমরা বলতে পারি বলছেন আপনি স্বাভাবিক ভালো কথা উদ্দেশ্য হলো দিনের কথা বলা সহিহি বলা এবং আগলা রাজি করার জন্য বলা এবং অন্যদের আগে বলা যখন বলাই হয় যিনি কথা বলছেন ওনার তো নামে হল ওটাকে লিঙ্ক বক্তা আর যাদের সামনে বলছেন ওনার হলো শ্রোতা তুমিটা শ্রোতা নামিত বক্তা কিন্তু দিনী কথার দর্শন হল বলছেন তিনি আবার শুনছেন এটা দিনী কথার গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলছেন তিনি আবার শুনছেন স্মরণ করিয়ে দাও স্মরণ করিয়ে দাও আল্লাহ করিয়ে দেওয়া মুরব্বীরা বলেন আমি প্রথমে এটা শুনেছি পরবর্তা রহমানের কথা বলেন যে মুমিনদেরকে ফয়াদা পোসায় যিনি বলছেন স্মরণ করিয়ে দিচ্ছেন উনি মুমিন কিনা যিনি স্মরণ করিয়ে দিচ্ছেন উনি তো মুমিনদেরকে এই মুমিন আমাদেরকে শুক্র শিখতে হবে বলা এবং শোনা সবটা যেন আমাদের জন্য উপকারী হয় আসুক পরে যদি গাঁয়া আছে য়ানের একটা মজলিস কিছু কথা বলা অনুষ্ঠান এমন হতো সঙ্গে হুজুরের হুটুম রক্ষা করা অথবা তের বিয়াতের যাওয়ার কোন না থাকতো মুখোমুখি সামনে বলার জন্য বসার জন্য এজন্যেই দু একটি কথা পেশ করা উচ্চারণ করার চেষ্টা করব আল্লাহ আমাকে আমল করার খুব ফিকান করুন আমাদের প্রত্যেককেই এক দ্বারা উপকৃত বিশেষ বিশেষভাবে আমার হুকুম রক্ষার জন্য আমি নিজে বিশ্বাসের সঙ্গে বলতেছি যে কোনো একটা কথা বলার জন্য যে ধরনের দরকার অথবা প্রাসঙ্গিকতা মুনাশাবাদ দরকার আমার ভেতরে এটা নাই এটা অর্জন হয় নাই আমার আল্লা কাছে আশা করি আল্লাহর কাছে দোয়া করি আর এটার জন্য সম্ভাব্য যে উপায়গুলো গ্রহণ করা দরকার তার কিছু কিছু গ্রহণ করার চেষ্টা করি যেন আল্লাহ তালা যে কথাগুলো বলার নিয়ত করেছি বা আল্লাহ জেহেনে দিবেন বলার জন্য সে কথাগুলোর উপর আমাকে অনুভূত আমল করা এবং অন্য সকলকে এই কথাগুলোর উপর উপকৃত হওয়ার কৌফিক দান করি আল্লাহ তালা বলেছেন কালামে পাক এর করেছেন बुजुर्गरा जेको इसलाजलिसे सब चेसि तलावत करें बस आयात तिलावत करें तरह मध्य आयतर टुकड़ा इटादी अल्लाह ताल कलम तुम्हारा नेक्कार संगे थे মাগরিবের পরে হুজুর মাগীব এসার পরে বা মগরিবের পরে হুজুর যখন এলান করলেন এমনিতে আমার পেরেশানি লাগতেছিল যে জুমার পরে কি বলবো হুজুরের সামনে আর আমার হাল এরকম না বলানো করব এমনি বাইরে অনেক সময় ময়দানি কাজে হইচই করি ওইটা হইচই হইচইয়ের মতো হুজুরের মজলিসে হুজুরের সামনে এবং এরকম একটা রুহানি মজলিসে শুনতে পারার সৌভাগ্যটাই मानुषर अनेक बड़ा अल्लाह तला जो हाय दें और सुनते मध्य रखें जो हमें अंत इस्तेफादर मेजाज नहीं गेक्र बंदारा कथा बोलें और से कथागुल्हे शग्रह नहीं सुनबर मध्य आम तौफिक दिए दे हाल जो थे हालटाई जो थे यटाई एकदम चरमतम चूड़ानतम সুক্রিয়ার এবং সৌভাগ্যের বিষয় আমি মনে করি আলহামদুলিল্লা মরানা হাবিবুর রহমান খান ভাইয়ের কাছ থেকে ওই মোনাজত কিতাবটা নিয়ে পড়তে পড়তে গিয়ে আমার কাছে দু একটা একটা আয়াত এবং একটা হাদিস দোয়া যে আয়াতের মধ্যে দোয়া আছে এবং হাদিসের মধ্যে দোয়া আছে তখন এই পড়ার পরে অর্থাৎ করে জেহেন মনে হইল যে এটা আগে খেয়াল করি নাই আগে ওই আয়াতগুলি পড়েছি কিন্তু এই হাদিস পড়েছি খেয়াল করি আমি ওই দুইটা একটা আয়াত একটা অধিকাংশের তর্জম আমরা বুঝি তারপরেও আমাদের আমরা ইমান এনেছি হে আমাদের পড়ুয়ার দেগার এরপর আমাদের বড় বড় গুণা মাফ করুন এবং আমাদের ছোট ছোট ভুল মার্জনা করুন আর নেট সাথে আমাদের মৃত্যু নশীল আমার এই আয়াতের শেষ অংশটার দিকে হঠাৎ করে তোমরা নেবে থাকলে থাকলে নেকির রাস্তায় তুমি যেতে পারবা তোমার দিলের মধ্যে নেকি আসবে তোমার জিন্দিগিতে সালা আসবে तुम्हारे जिंदगी फ आखिरते फायदा क्योंकि जिंदगी मृत्युदान कर अबर नेक्टर नेक्कार दुनिया आखिर मऊतर आगे मऊतर समय मऊतर पर आल्ला तला आये करीमाय আল্লা তালার আয়াত আবার আমরা এই আয়াতটাকে দোয়া করি এটা একটা দোয়া বান্দার দোয়াটাই আল্লাহ তার কালামে পেশ করেছেন নেয় নেকরদের সাথে জীবন কাটানোর বিষয় নেকরদের সাথে মৃত্যুর সময়ের বিষয় নেকরদের সাথে বাদ আর বিষয় কোন রাস্তা একটা বিষয় আর একটা পড়ার সময় এটা এটা আয়া এই আয়াতেও আল্লাহ বলতেছেন আমাকে আর নিজ করুণায় আমাকে সামিল করুন আপনার নেওয়ালে করুন আল্লাহ আপনি আমাকে আপনার দয়ার দ্বারা আপনার রহমতের দ্বারা মনে হইতে পারে যে মানুষের তো ইনফিরাদি মুক্তি একটা বড় চাওয়া আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আমাকে আপনি জান্নাতে নিয়ে যান আমাকে জাহার্নাম থেকে মুক্তি দিয়া দেন আমি আমার চিন্তাটা করবো এবং দুনিয়ার জিন্দগিতে পরবর্তী জিন্দিগিতে ওই আপনা চিন্তার অনেক প্রভাব আছে যে ইয়া নফসি ইয়া নফসি মানুষ নিজের চিন্তাই করে কিন্তু আল্লাহ তালা কালামে পাকে শিখাইতেছেন যে আমাকে মত দেন আপনি আবরারের সাথে আমাকে দাখিল করুন সালেহ বান্দাদের মধ্যে নেককার বান্দাদের সঙ্গে থাকা এমন একটা জামাত যে জামাতে নেককার বান্দারা থাকবেন ওইখানে আল্লাহ আপনি আমাদের আমাকে নিয়ে যান একটা সোহবতের ব্যাপার আমাকে আপনি মুক্তি দেন এই দোয়াও আছে কিন্তু এর সঙ্গে এটাও একটা তাদের মধ্যে আমাকে দাখিল করে আল্লাহ বলতেছে এরকম হাদিসেও এই মুহূর্তে আমার বের করা নাই দেখতে দেখতে ওটা মনে হইছিল আমি যে কথাটা খুজুর হুকুম করছেন এই জন্যই বলা আল্লাহ তালা আমাদেরকে নেয়ামত এই নিয়ামতের এহেসাস নাই আসলে আমাদের নাই তীব্র থাকলে আমল হয় একটু আগে একজন বুজুর্গের একটা মালফুজ বা একটা বয়ান করার সুযোগ ছিল যে মোহাব্বত এবং খৌফ থাকলে আল্লাহর দিনের উপরে আমল করা আসান হয় সহজ হয় আমাদের ভিতরে যদি এহেসাসটা প্রয়োজন মতো থাকতো তাহলে বুজুরগদের মাকুলা থেকে বয়ান থেকে কথা থেকে সহবত থেকে ঠিক যেভাবে নেওয়া দরকার অন্তত যতটুকু নেওয়া দরকার ন্যূনতম যতটুকু নেওয়া দরকার ততটুকু আমরা আসলে নেওয়ার চেষ্টা করতাম আমাদের এহসাসটা নাই এহসাসটা কম আমার নাই আমার একদমই নায়ের মতো হয়ে যেতেছে আমি নিজের জন্য দোয়া চাই যে अल्लाह तला बार बार दुआर मध्य कथागुलीते सुरता आल आप न्याम प्राप्त बान् रास्ता अपनी देखान अपना नेक्कार बंद मध्य अपनी सामिल करें आल्ला नेक््कार बान्दा संगे थको आल्लाहते दुआर मध्य जो आल्लाह अपनी बंदार दुआटे आल्ला के नेक्टर संगे मऊत दिन अर्थात मऊतर पर जिंदगी दिन হাদিসের মধ্যে এরকম কথা আছে আমি আমাদের যত দোস্তাহবাব বা আজকের মজরিসে যারা আসি আমরা বলবো যে আমাদের জন্য এটা একটা অনেক বড় নিয়ামত আমরা অনেক দূরে সফর করতে হয় না অনেক দূরে যাইতে হয় না একটা সময় তো ছিল যে মানুষ একটু ভালো পরিবেশ একটু রুহানি পরিবেশ একটু আল্লাহওয়াল্লাহ বুজুগদের সোহবতের জন্যে মাইলের পর মাইল মাইলের পর মাইল হ্যাঁ একশো দুইশো তিনশো মাইল চারশো মাইল পাঁচশো মাইল সফর করে করে যেতেন আমাদের তো এতটুকু সুযোগ হয়েছে যে আমরা মনটা চাইলেই হয় দুই মাইল 5 মাইল 10 মাইল 10 কিলোমিটার বিশ কিলোমিটার মনটা একটু চাইলেই হয় আমাদের হাতের নাগালে বুজুগদের আমরা পেয়ে যাই তো আমি আমাকে বলতেছি এবং সকল ভাইদেরকে বলতেছি যে এহসাসটা জাগ্রত করা যে আমাদের তাদের সঙ্গে বসতে হবে মুজালাসা মুসাহাবাদ মুাদ তাদের সঙ্গে বসতে হবে একটু দেখতে হবে তাদেরকে দেখতে হবে তাদের কথাগুলো শুনতে থাকতে হবে কিছু বুঝবো কিছু বুঝবো না কখনো জজবাপুরা থাকবে শুনতে চাওয়ার কখনো জজবাপুরা থাকবে না কখনো জৌক পুরা চাঙ্গা থাকবে কখনো জৌক চাঙ্গা থাকবে না কখনো শৌক পুরা গভীর থাকবে কখনো থাকবে না কিন্তু একটা অভ্যাস বানায় নেওয়া যে তাদের সামনে একটু বসা তাদের পাশে একটু বসা তাদের কাছ থেকে কারণ আল্লাহ তো বলছেন আল্লাহর নবী তো বলছেন এটা তো এরকম না যে এই ফর্মুলাটা মানুষের বানানো আল্লাহর দোয়াগুলো আল্লাহর আয়াতগুলো রসুলের হাদিসগুলো এইগুলি একটু উল্টাইতে থাকলে দেখতে থাকলে শব্দগুলোর মধ্যে একটু মনোযোগ দিলেই মনে হয় যে নেককারদের সঙ্গ ছাড়া আমাদের কোনো উপায় নাই কোনো কিতাবপত্র পড়ে আমি ওই জায়গায় চলে যেতে পারবো নিজের বুঝ অনুযায়ী অথবা নিজে একা দোয়া করতে করতে ওই জায়গায় চলে যেতে পারবো নিজে একা আমল করতে করতে ওই জায়গায় চলে যেতে পারবো হ্যাঁ নিজের আমল তো আল্লাহর কাছে মকবুল হবে নিজের দোয়াও মকবুল হবে কিন্তু প্রক্রিয়াটা এমন যে নিজের ওই আমলের মধ্যে যান পয়দা হওয়ার জন্যে নিজের ওই দুয়ার মধ্যে জান পয়দা হওয়ার জন্য। নিজের ওই যদি এখ্লাসের সাথে আমল পেশ করার যে আগ্রহ ওই আগ্রহটাও যেন শেষ পর্যন্ত থাকে সেটার জন্য আমাদের নেকরদের সোহবত গ্রহণ করতে হবে আমাদের ওই সপ্তাহে একদিন হোক মাসে একদিন হোক এই যে বছরে একটা এতেকাপ যদি আমরা এটাও আগ্রহের সঙ্গে যে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন একটু সঙ্গে কাটানো একে তো এতে কাফের সোয়াব সুন্নত সোয়াব সবে কদরের তালাশ আর সেটা যদি এরকম একটা জান্নাতি পরিবেশের মধ্যে হয় সঙ্গে এরকম বুজুর্গের সঙ্গে হয় এরকম একটা রুহানি ফেজার মধ্যে হয় তাহলে সেটাই হবে নূরুন আলা নূর আমি নিজে আল্লাহজন্য আমাদেরকে মাহরুমির থেকে বাঁচান আমাদের বদামুলির কারণে আমাদের বেএহসাসির কারণে আমাদের ভুলত্রুটির কারণে আমাদের শৌকের কমতির কারণে অথবা শৌকের একদম একদম হীনতা শোক শূন্যতার যে একটা একটা মান একটা মাহরুমি এটার থেকে আল্লাহর কাছে পানা যায় আল্লাহর কাছে পানা যায় এবং যেই বুজুর্গের পাশে বৈশা আসি তার কাছে আমি আমার দরখাস্ত পেশ করি অন্যদের দরখাস্ত পেশ করি তার মহাব্বত ফিল করি তিনি যেন আমাদেরকে তার দুয়ার মধ্যে সামিল রাখেন আমরা যেন বুঝা না বুঝাও তার সহবত গ্রহণ করার জন্যে সপ্তাহে মাসে দিনে বছরে আমরা যেন ইস্তেফাদার নিয়তে পাশে বসতে পারি আল্লাহ যেন আমাদেরকে দৌফিক দান করেন ও আখির উদ্দিন আহমদুলিল্লাহ রহমদুল হ্যাঁ uh... কারণ অজান্তে যেকোনো মডলিসের কোন ভুল ত্রুটি গুণা হয়ে যেতে পারে সেটা যাতে ক্ষমা হয়ে যায় এবং যানে কামল লেখাটা হয়েছে ওগুলা জান আল্লাহর দরবারে কবুল হয় সেটার জন্য এই দোয়া আজকে